আর আল্লাহর সামনে কে আম কর কান অবস্থায় কান প্রথম কথা হলো কুমুলিল্লাহ আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও তাহলে আপনারা কি কে আমি না বেকে আমি দাঁড়ে যাবে আর ব্যাকে আমি মানি এরা দাঁড়াবে আল্লাহ বলতে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও এটা তো কে আমিদের দলিল নাকি আল্লাহ দাঁড়াই যেতে বলছে নামাজ দাঁড়ানো কেমন আল্লাহ দাঁড়াই ব্যা তবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য দাঁড়াও তাহলে রাসুলের জন্য দাঁড়াইতে বলেন নাই কুমৌলের রাসুল এই কথা বলেন নাই দাঁড়াবো কার উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে এই কেয়াম হলো আল্লাহর জন্য কয়টা কয়েকটা আছে আমরা তো একটা পারি আল্লাহ এই আল্লাহ আমরা সাহায্য চাই একমাত্র এটা কোন দোয়া এখন সাহায্য চাই একমাত্র ছেলে দরকার সাহায্য তো বাবার কাছে চাইলেন আবার আপনি বাবার দরবারে মান্য করলেন বাবার দরবারে বছর সিন্ডি দিব গরু দিমো ছাগল তা আপনি তো আল্লাহর জন্য হলো না খোলা এতক্ষণ খোলার মশালা বলছি না স্ত্রী স্বামীর সাথে খোলা করে না দয়ের মধ্যে বলতেছে ওয়ান আমরা খোলা করে ফেললাম পরিত্যাগ করে ফেললাম এখন বের হওয়ার পরে সবচেয়ে বড় বন্ধুত্ব সাথে মাইয়াব জরুকা যারা আল্লাহ না করে তাহলে বাহিরে না ভিতরে मध्य दूर कानीन बारे बैशिष्ट मान क्षूल थे তারা সিন তারা কানিন তারা মুন ফেকিন তারা মুস্তাক বিলাস হার তো সেখানে একটি বড় বৈশিষ্ট্য হলো কানিন তাহলে সলাতে দাঁড়াইতে হবে কিভাবে ক নিন হয়ে দাঁড়াইতে হবে তাহলে কি নামাজের মধ্যে ঘুমাইবেন দাঁড়ায় দাঁড়িয়েছে অমর ওই যুবকের দোষেন হাট কি ব্যাপার তুমি এরকম করে হাঁটতেছো কেন রাস্তায় অসুস্থ নাকি বলে যে না আল্লাহাক বলছেন আল্লাহ দে রহমান তো তারা যারা রাস্তায় সলাপেরা করে মানে নরম হয়ে চলতেছে কিন্তু যুবক মানুষ অথচ তারের দেখলে যুবক দেখলে শয়তান এবং শয়তানের শক্তি পালাবে রাস্তা থেকে এখন এমন অবস্থা হয়েছে হেই শয়তানের বয় পালানোর অবস্থা এরকম হাঁটতেছে অমর শোন যুবক পরবর্তীতে যদি তোমাকে দেখি আমি আল্লাহ হাওনা যারা আল্লাহর জমিনে বিচরণ করে ভদ্র হয়ে এরকম এরকম হাঁটতে বলে নাই আল্লাহাক ভদ্র মানুষের মতো মানে কিছু আছে বখাটে মানুষের মতো সন্ত্রাসীর মতো। मानी तहित सुन्ना एम भाव तकआर भारमारे तकआर बहि प्रकाश एटे आल्ला क्या